আমর রদেলাহতু আল্লাহতে বর্ণিত আব্দুর রহমান ইবনু কাসিম রদেলাহতু আল্লাহ তার কাছে বলেছেন যে কাসিম জানাজা বহন করার সময় আগে আগে চলতেন জানাজা দেখলে তিনি দাঁড়াতেন না এবং তিনি বর্ণনা করেছেন যে আইসর রজিল্লাহতু আলাহা বলতেন জাহিলি যুগে মুশ্রিকগঞ্জ জানাজা দেখলে দাঁড়াতো এবং মৃত ব্যক্তির রুহকে লক্ষ্য করে বলত তুমি তোমার আপনজনদের সাথেই আছো যেমন তোমার জীবদ্দশায় ছিলে এ কথাটি তারা দুবার বলতো